রহম উল উল হুস্তম সুম سمعنا সকলু عجبا কুর্ পরম করুণাময় ও অসীম দয়াবান আল্লার নামে শুরু বলুন আমার প্রতি ওহি নাজিল করা হয়েছে যে জিন্দের একটি দল কোরআন শ্রবণ করেছে অতপর তারা বলেছে আমরা বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি সৎ প্রদর্শন করে फलेपन कर शरिक करबनाश्वास करी पालनकर् महान मर्जदा सवार ऊर्धे पत्नी ग्रहण करेंतान नहीं ও এসে পিহুনে আল্লহি সপ تَقُولَ الْإِنسُ وَالْجِنُّ عَلَى اللَّهِ كَذِبًا আমাদের মধ্যে নির্বোধেরা আল্লাহ সম্পর্কে বাড়াবাড়ি কথাবার্তা বলত অথচ আমরা মনে করতাম মানুষ ও জিন কখনো আল্লাহ সম্পর্কে মিথ্যা বলতে পারে না অনেক মানুষ অনেক জিনের আশ্রয় তারা জিন আত্মরিতা বাড়িয়ে দিত ও হুম কম্লাহ এ হম এফ হি এ থিদু বে তারা ধারণা করত যেমন তোমরা মানবেরা ধারণা করো যে মৃত্যুর পর আল্লাহ কখনো কাউকে পুনরুদ্ধিত করবেন না আমরা আকাশ পর্যবেক্ষণ করছি অতঃর দেখতে পেয়েছি যে কঠোর প্রহরি ও উল্কাপিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ আমরা আকাশের বিভিন্ন খাঁটিতে সংবাদ শ্রবণার্থে বসতাম এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে জ্বলন্ত উল্কাপিণ্ড কে ওত পেতে থাকতে দেখবে আমরা জানি না পৃথিবীবাসীদের অমঙ্গল সাধন করা অভীষ্ট না তাদের পালনকর্তা তাদের মঙ্গল সাধন করার ইচ্ছা রাখেন আমাদের কেউ কেউ সৎ কর্মপরায়ণ এবং কেউ কেউ এরূপ নয় আমরা ছিলাম বিভিন্ন পথে বিভক্ত وأنا ظننا أن لن نعجز الله فِي الأرض وَلَن হুদি ফ আমরা বুঝতে পেরেছি যে আমরা পৃথিবীতে আল্লাহকে পরাস্ত করতে পারব না এবং পলায়ন করেও তাকে অপারক করতে পারব না আমরা যখন সুপথের নির্দেশ শুনলাম তখন তাতে বিশ্বাস স্থাপন করলাম অতএব যে তার পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করে সে লোকসান ও জোর জবরের আশঙ্কা করে না আমাদের কিছু সংখ্যক আজ্ঞাবাহ এবং কিছু সংখ্যক অন্যায়কারী যারা আজ্ঞাবাহ হয় তারা সৎ পথ বেছে নিয়েছে আর যারা অন্যায়কারী তারা তো জাহান নামে রেস্তে কী পথিলুক সর परीक्षा करी पक्षिता पालन करता स्मरण फिर उदयमान आजाबित कर মসজিদ সমূহ আল্লাহকে স্মরণ করার জন্য অতএব তোমরা আল্লাহ সাথে কাউকে ডেকে আর যখন আল্লাহর বান্দা তাকে ডাকার জন্য দণ্ডায়মান হল তখন অনেক জিন তার কাছে ভিড় জমাল বলুন আমি তো আমার পালনকর্তাকেই ডাকি এবং তার সাথে কাউকে শরিক করি না উল ই বলুন আমি তোমাদের ক্ষতি সাধন করার ও সুপথে আনয়ন করার মালিক নই বলুন আল্লাহর কবল থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না এবং তিনি ব্যতীত আমি কোনো আশ্রয়স্থল পাব না কিন্তু আল্লাহর বাণী পৌঁছানো ও তার পয়গাম প্রচার করাই আমার কাজ যে আল্লাহ ও তার রসুলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান নামের অগ্নি সেখানে তারা চিরকাল থাকবে এমনকি যখন তারা প্রতিশ্রুত শাস্তি দেখতে পাবে তখন তারা জানতে পারবে কার সাহায্যকারী দুর্বল এবং কার সংখ্যা কম ইন বলুন আমি জানি না তোমাদের প্রতিশ্রুত বিষয় আসন্য না আমার পালন এর জন্য কোন মেয়াদ স্থির করে রেখেছেন ইসুল কদ এ বেলিহি মি মেলে দইহি মো এদি আদৃশের জ্ঞানী परन्तु अदृश्य विषय शो कारोकाछ प्रकाश तार तो तो। तो तार करें तर मनोनीत रसुल तक अग्रेय पश्चाते प्रहरी निजुक्त करें जल्लाह जिनेसूलगण तरह पालनकर् पयाम पोछेन कि ना रसुलगण ज्ञान ता गोचर सबकिख्यार हिसाब राखें